উজবুল্লাহিম ইসমিলাম হিজরত করে তিনি হারওয়ানবাসীদের ছেড়ে তারক পুজবদেরকে ছেড়ে এবার যাচ্ছেন মিশরের দিকেবার উদ্দেশ্যে দেশ ত্যাগ করা হিজরত করা প্রথমবার হিজরত তিনি করেছিলেন যখন তিনি বেবিলন ছেড়ে ফিলিস্তিনের কেলানের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন ইব্রাহিম আল্লাহাম আমরা দেখতে পাই সুমান তিনি একবার দুইবার হিজরত করেননি হিজরতের মতো এই কঠিন এবং কষ্টকর বিষয়টি ইব্রাহিম আলসালাম তার সারা জীবনে অংখ্য করেছেন তা সম্পূর্ণ জীবন তিনি কাটিয়েছেন হিজরতের উপরে প্রথমবার যখন তিনি হিজরত করলেন ব্যাবিলন ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রানা হয়ে গিয়েছিলেন ব্যাবিলন ত্যাগ করার ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাঁর নিজের জাতির উদ্দেশ্যে মুশ্রিকদের উদ্দেশ্যে একটি ছোট্ট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কুতবা প্রদান করেছেন ইব্রাহিম আল্লাহামের শেখুদা সেই ভাষণ আমাদের কতদিন থাকবে ইব্রাহিম আলামের সেই সংক্ষিপ্ত ভাষণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আল ওয়ালা আল সম্পর্কে আল ওয়ালা আল হচ্ছে আল্লাহর জন্য মিত্রতা ওয়ালা এবং তার সাথীদের সম্পর্কে আমাদেরকে বলছেন তোমাদের জন্য রয়েছে বা উত্তম আদর্শ ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে তারা তাদের সম্পদকে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ইব্রাহিম আলু সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন তোমাদের সাথে এবং তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ইবাদত করছ অর্থাৎ তাগুদদেরকে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই সম্পর্ক ঘোষণা করলেন ইব্রাহিম আলহাম তিনি আরো বলছেন আমরা তোমাদেরকে মানি না এবং তিনি আরো বলছেন তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে চির শত্রুতা থাকবে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে থাকবে চির শত্রুতা যতক্ষণ না পর্যন্ত তোমরা স্থাপন করছো এরপর আমি আমার পালন কর্তার দিকে চললাম তিনি আমাকে পথ প্রদর্শন করবেন ইব্রাহিম আল সাল্লাম তার দাওয়াতের অভিজ্ঞতার মাধ্যমে যে বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছিলেন সেটাই ফুটে উঠেছে এই ভাষণের মধ্যে ইব্রাহিম আল্লাম বললেন সাথে এবং আমাদের মধ্যে না পর্যন্তের এবং এটা মিটিয়ে দেওয়ার একমাত্র উপায় যদি তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইব্রাহিম স্পষ্ট ভাষায় সেই সাথে তাগুতের পুজারীদের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করলেন তো শুরুতে ইব্রাহিম তাদের সাথে সম্পর্ক বা শত্রুতা ঘোষণা করেননি বাড়া ঘোষণা করেননি বরং তিনি তাদেরকে প্রথম দিকে উত্তম ভাষা হিকমতের সাথে অসাধারণভাবে তাওহিদের দিকে আহ্বান করেছেন এতটা অসাধারণভাবে ইব্রাহিমের দিকে আহ্বান করেছেন কি একটা পর্যায়ে তারা নিজেদের ভুলকে বুঝতে শুরু করেছিল যেন তারা নিজেদের চেতনাকে ফিরে পেয়েছিল কিন্তু এরপর আবার তারা কুফুরির উপর অটল থেকে যায় এমনকি তার ইব্রাহিম আল ইসলামকে আগুনে পুরিয়ে হত্যা করতে উদ্যত হয় এই ধরনের একটি কঠিন পর ইব্রাহিম আল্লাম তাদের সাথে তিনিও সম্পর্ক ছেদ করলেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমাদের সাথে আমাদের শত্রুতা এটা চিরদিনের যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহ বিশ্বাস স্থাপন করছি পদ্ধতি এটাই হচ্ছে ইব্রাহিমের মিল্লাত বা মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম পথ এবং পদ্ধতি সম্পর্কে বলছেন ইব্রাহিমের মিল্লার থেকে কে মুখ ফিরে নিতে পারে একমাত্র সে ছাড়া যে নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছে দ্বিতীয়বার ইব্রাহিম আসসালাম হিজরত করলেন যখন তিনি হারওয়ান ছেড়ে মিশরের দিকে যাচ্ছেন মিশরের রাজার কাছে ইব্রাহিমের আগমনের সংবাদটি যেভাবে লোকেরা খবর দিল একজন ব্যক্তি মিশরে প্রবেশ করেছেন যার সাথে এক অপরূপা সুন্দরী জানিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম কখনো এই মিথ্যা কথা বলেননি তিনটি অবস্থা ব্যতীত যার মধ্যে দুইটি ছিল আল্লাহর জন্য যখন তিনি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ এবং বলেছিলেন কাল কাবি রুহমা অর্থাৎ সবচেয়ে বড় মূর্তি এই কাজটি করেছে এবং অপর মিথ্যাটি ছিল তার নিজের জন্য যখন তিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মহিলাটিকে তিনি বলেছিলেন ইনি হচ্ছেন আমার বোন যদি এই হাদিসটিকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে বাবু ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা ছিল না বরং ইব্রাহিম আলাহাম এমন শব্দ নির্বাচন করেছিলেন যার মাধ্যমে একাধিক অর্থ প্রকাশ করা সম্ভব যাদের উদ্দেশ্যে ইব্রাহিম আলাহাম সে কথাগুলো বলেছিলেন সেই লোকেদের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো ছিল মিথ্যা কারণ তারা প্রথম অর্থটিকে না বুঝে দ্বিতীয় অর্থটিকে গ্রহণ করেছিল অথচ ইব্রাহিম আল্লাম তার দৃষ্টিকোণ থেকে তিনি যে অর্থে কথাগুলোকে বলেছেন সেই অর্থে এই কথাগুলোকে আমরা মিথ্যা বলতে পারি না আমাদের নিশ্চয় স্মরণ আছে আমাদের আগে আলোচনায় আমরা উল্লেখ করেছি প্রথম ঘটনাটি যখন তিনি বলেছিলেন ইনিসম আমি অসুস্থ সেই সময় ইব্রাহিম আলাহামের সেই ব্যবিলনের মুশ্রিক জাতি তারা তাদের জাতীয় শির্ক এবং জাহিলিয়াতের অনুষ্ঠানে যখন সবাই মিলে অংশগ্রহণ করছিল তারাও চাচ্ছিল ইব্রাহিম আলাহ্লাম তাদের সাথে যোগদান করুন কেন তিনি তাদের সাথে যোগদান করবেন না কেন তিনি পেশনে পড়ে থাকবেন এই সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন আমি অসুস্থ ইন নি সাকিম কেননা কোন অজুহাত ছাড়া তাদের সাথে যোগদান কেউ করবে না এটা হতে পারে না অবশ্যই তাদের উৎসবে তাদের জাতির সবাইকে যোগদান করতে হবে আর সেই সময় ইব্রাহিম আলাহাম চাচ্ছিলেন সেই মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে এই জন্য ইব্রাহিম লোকেরা বুঝেছিল সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা এই কারণে তারা তাকে সেখানে ছেড়ে দিল কিন্তু ইব্রাহিম যে অর্থটি প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে এই লোকেরা যে শির্ক করছে জাহিলিয়াতপূর্ণ মূর্খতাপূর্ণ আচরণ করছে সেই আচরণের প্রতি ইব্রাহিম আলাহ সাল্লাম মানসিকভাবে নিজেকে অসুস্থ বোধ করছেন সুতরাং এটা ছিল। সুতরাং এটা আমরা দেখতে পাই সরাসরি মিথ্যা ছিল না বরং দুটি অর্থ প্রকাশ পায় এরকম একটি শব্দ দ্বিতীয় লোকেরা ফিরে এসে দেখলো সবগুলো মূর্তি ভাঙা এবং বড় মূর্তিটি তার কাছে ঝুলছে কুরাল তখন তারা জিজ্ঞাসা করল ইব্রাহিমকে কে এই কাজ করেছে বললেন যে সবচেয়ে মূর্তি এই কাজ করেছে তাকে জিজ্ঞাসা করো যদি সে সত্যি তোমাদের রব হয়ে থাকে তাহলে তো সে নিজেই বলে দেবে এই কাজ করেছে ইব্রাহিম আল্লাম এর মাধ্যমে যে তাদের সামনে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে এই মূর্তিতে কখনো কথা বলতে সক্ষম নয় শুধু কথা বলা নয় সে নিজে কিছু করতেও সক্ষম নয় মূলত এই বক্তব্যের মাধ্যমে ইব্রাহিম আলসালাম তাদের সামনে সেই মূর্তিগুলোর অসারতা অসারতাকে ফুটিয়ে তুলেছেন সুতরাং এটা ছিল দ্বিতীয় মিথ্যা যেটা তিনি যে দুইটি তিনি বলেছিলেন আল্লা তৃতীয় ঘটনাটি হচ্ছে যখন ইব্রাহিম আল্লামকে তার সাথে থাকা মহিলা সম্পর্কে প্রশ্ন করা হল যে এই মহিলাকে ইব্রাহিম আমার বোন ইব্রাহিম আল্লাহ সাল্লাম একথা গোপন করলেন যে রাজিউদ্ন তিনি সারা তিনি হচ্ছেন তার স্ত্রী কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি বলতেন যে সারাহ আনহা তিনি তার স্ত্রী তাহলে সেই লোকেরা হত্যা করত এবং ধরে নিয়ে করতার কাছে উপহার পেশ করত। কারণ তারা কখনোই এটা চাইত না যে একজন মহিলার স্বামী জীবিত থাকা অবস্থায় সেই মহিলাকে ধরে নিয়ে অন্য একজন পুরুষের কাছে তারা তুলে দিবে। তো এখানে মিশরে প্রবেশ করার পর আসলাম যখন এই বিষয়টি টের পেলেন তখন তিনি সঈদ আদিনা সারা রাজিউলার কাছে আসলেন এবং বললেন যে এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোন ইমানদার বান্ধা নেই লোকেরা আমার কাছে এসেছিল এবং তোমার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল পরিচয় জানতে চেয়েছিল আমি বলেছি তুমি আমার বোন সুতরাং তারা যদি তোমার কাছে প্রশ্ন করে তাদের কাছে আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করোনা তাদেরকে বলবে তুমি আমার বোন এরপর যখন লোকেরা সারা কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করল আপনার সাথে থাকা লোকের সাথে আপনার সম্পর্ক কি সারা রাজি উন্নয়ন তিনি বললেন তিনি হচ্ছেন আমার ভাই এরপর লোকেরা ইব্রাহিম আল্লাম এবং ইসলামী বোন ছিলেন দেখতে পাই ইব্রাহিম বলছেন এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর মান্দার বান্ধা নেই সুতরাং ইব্রাহিম স্লাম যে অর্থটির প্রতি ইঙ্গিত সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে ইব্রাহিম এবং সারা তারা উভয়ে একে অপরের ভাই বা বোন যখন সারাকে ধরে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে আসা হল মিশরের রাজা বা বাদশাহ উপাধি হচ্ছে ফেরাউন ফেরাউন কোন একক ব্যক্তি নয় যখন ফেরাউনের সামনে উপস্থাপন করা হলো। ফেরাউন মিশরের সেই বাদশাহ সে ছিল চরিত্রহীন লম্পট তার সম্পর্কে এবং পরবর্তী ঘটনা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন যখন সারা সম্রাটের নিকট উপস্থাপিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো। তখন তিনি অজু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহ নিকট দোয়া করে বললেন ইয়ে আল্লাহ যদি তুমি এই সত্য জেনে থাকো আমি তোমার উপরে তোমার এবং আমি একমাত্র সারা আল্লাহ নিকট নিরাপত্তা কামনা করলেন এবং বললেন তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করোনা যখন মিশর রেসি ফেরাউন সারার দিকে অগ্রসর হল এবং তার হাত স্পর্শ করতে চাইল তখন সারা আল্লাহ করলেন এবং সে আবার সারা নিকট অনুরোধ করলো যে তোমার আল্লাহকে বলো আমার হাত সারিয়ে আমি তোমাকে ছেড়ে দেব সারা তিনি দোয়া করলেন আল্লাহ নিকট ইয়াল্লা তুমি তার হাত ঠিক করে দাও সারিয়ে দাও সুতরাং আল্লাহ আবার তার দোয়া কবুল করলেন রাজা তার হাত নাড়াতে সক্ষম হলো। কিন্তু সেই লম্পট রাজা মিশরের ফেরাও সে বিশ্বাসঘাতকতা করল আবার সে সারার দিকে অগ্রসর হল এরপর আবার সহিদ হাসিনা সারা নিকট দোয়া করলেন এভাবে যখন পরপর দুইবার রাজা বিশ্বাসঘাতকতা করল তৃতীয়বার যখন আবার সে হাত বাড়াল একইভাবে সারা আবার দোয়া করলেন এবং তার হাত আবার প্যারালাইজ হয়ে গেল বা অবসর হয়ে গেল রাজা চূড়ান্ত ভাবে ভয় পেয়ে গেল আল্লাহ নিকট দোয়া করলেন এবং সেই মিশরের ফেরাউনের হাত ঠিক হয়ে গেল এরপর সে বলে উঠল সেই লোকেদের উদ্দেশ্যে যারা সঈদুদ্দিনা সারাকে উপহার স্বরূপ মিশরের বাদশাহ নিকট পেশ করেছিল তাদেরকে সেই রাজা বলে উঠল তোমরা তো আমার কাছে কোনো মহিলা নয় কোনো মানবী নয় বরং একটা দানবীকে ধরে নিয়ে এসেছ কোন মহিলা নয় একটা ডাইনি ধরে নিয়ে এসেছ সুতরাং সেই মিশরের লম্পট ফেরাও সে ভীত হয়ে সারাকে ছেড়ে দিল এবং শুধু তাই নয় সাইদুদ্দিন সারাকে ডাইনি মনে করার কারণে তাকে খুশি করার উদ্দেশ্যে একজনকে উপহারও দিলেন একজন দাসীকে তিনি উপহার হিসেবে সাইদুদ্দিনা সারার কাছে পেশ করলেন এবং সেই দাসীকে নিয়ে সাইদিনা সারা ইব্রাহিম আলাহামের কাছে ফেরত আসলেন এসে দেখলেন ইব্রাহিম সারা ইব্রাহিম আলাহিসামের কাছে ফেরত আসলেন তিনি হচ্ছেন হাজর সঈদাত হাজর তিনি হচ্ছেন ইসমাইল আলাহামের মা আরব জাতির মা এবং আল্লাহ রসুলের বংশলতিকাকে করি পানির অধিবাসীরা অর্থাৎ ইসমাইলের বংশধরেরা এই হাজরই হচ্ছেন তোমাদের আদিমাতা রহিম আলহামদুলিল্লাহ তিনি নিজেই নিজের খাতনাকে পরিপূর্ণ করেছিলেন খাতনা করা এটা সুনাত ইব্রাহিম আলহাল্লাম এই সুননাতকে পরিপূর্ণ করার আদেশ পেয়েছেন আল্লাহ সুহাম তরফ থেকে এবং সেই সময় ইব্রাহিম আলাহাল্লামের বয়স ছিল বছরের থেকেও বেশি যখন ইব্রাহিম আল্লাহ বছরের থেকেও বেশি বয়স্ক সেই সময়ে তিনি কোন ধরনের ব্যথা কিংবা চেতনা ছাড়াই নিজের ঘটনা নিজে সম্পূর্ণ করেছেন সেই সময় পর্যন্ত ছিলেন তার বয়স আশি বছরেরও বেশি হয়ে গেছে এরপরও তিনি একটি নিঃসঙ্গ সন্তানহীন সাংসারিক জীবন পার করছিলেন ইব্রাহিম আলহিসাম ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন ইব্রাহিম আলাহিসের স্ত্রী সাইদা জিনা সারাহ তিনি ইব্রাহিম করতে পারেন তিনি যেন ইব্রাহিম দুইজন নেক সন্তানের সুসংবাদ প্রদান করলেন যাদের একজনকে আল্লাহ বলেছেন গোলাম হালিম এবং অপরজনকে আল্লাহ বলেছেন গোলাম আলিম গুলাম হালিম এর অর্থ হচ্ছে হালিম শব্দের অর্থ হচ্ছে শান্ত ভদ্র প্রকৃতির ধৈর্যশীল এবং ইসমাইলামকে বোঝানো হয়েছে এবং ইসহাক আলাহিসাল্লামকে আল্লাহ কুরআনে আলিম অর্থাৎ জ্ঞানী বলে বর্ণনা করেছেন এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে পারি বাইবেলে এই বিষয়টি নিয়ে একটি আকর্ষণীয় উক্তি রয়েছে যেটা আমরা শেয়ার করতে পারি কারণ বাইবেলের সেই উক্তিটি শুধুমাত্র আমাদেরকে ইসমাইল আলা ইসলাম সম্পর্কে ধারণা যায় না বরং অতিরিক্ত আরব বেশ কিছু তথ্য বর্ণনা করে বাইবেলের বুক অফ জেনেসিস সেখানে বাক্যটিতে বলা হয়েছে এজ ফর ইসমাইল আই হ্যাভ হার্ড দি বি হোল্ড আই হ্যাভ ব্লেসড হিম এন্ড উইল মেক হিম ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই হিম এক্সিডিংলি টুয়েলভ প্রিন্সেস শ্যাল হি বি গেট এন্ড আই উইল মেক হিম ইন টু যার অর্থ আমরা বলতে পারি এবং ইসমাইলের ব্যাপারে শুনে রাখো আমি তাকে অনুগ্রহ করেছি তাকে বরকতময় করেছি এবং তাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছি তার থেকে আমি বারোজন যুবরাজকে বের করব টুয়েলভ প্রিন্সেস যাদেরকে তার বংশধূরতের মধ্য থেকে বের করা হবে এবং তাকে আমি একটি মহান জাতির অন্তর্ভুক্ত করে দেব সুতরাং বাইবেল থেকে আমরা জানতে পারি ইসমাইল আল ইসলাম সম্পর্কে বলা হয়েছে ইসমাইল আল ইসলাম তিনি হচ্ছেন অনুগ্রহপ্রাপ্ত এবং আমরা জানি ইসমাইল আলাহালামের সন্তানরা হচ্ছে আরব আরবরা হচ্ছে ইসমাইলামের সন্তান এবং আরো বলা হচ্ছে তার বংশধরদের মধ্য থেকে বারোজন যুবরাজ বা টুয়েলভ প্রিন্সেস যাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ নির্বাচিত করবেন বের করে নিয়ে আসবেন যেমন একটি হাদিসে আমরা জানতে পারি রাসুল্লাহ ইসলাম আমাদেরকে বলেছেন এই উম্মতের উপরে বারো জন খলিফা হবে এবং তারা এই উম্মতের উপরে হবে বারো জন খলিফা এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ সুতরাং একদিকে বাইবেলের উক্তি এবং অন্যদিকে রাসু সাল ইসলামের রেখে যাওয়া হাদিস এই উভয়ের মধ্যে সমন্বয় করলে আমরা দেখতে পাই সেই বারো জন যুবরাজ বা টুয়েলভ প্রিন্সেস এর মাধ্যমে মূলত রাসু সাল্লামের হাদিসে বর্ণিত বারো জন খলিফার কথাই বলা হয়েছে এবং এই বলা হয়েছে রসুল বলেছেন সেই বারোজন খলিফা তার প্রত্যেকেই হবেন কুরাইশ আর আমরা জানি কুরাইশরা হচ্ছে ইসমাই বংশধরদের চারজন সম্পর্কে আমরা নিশ্চিত করে বলতে পারি সেই চারজন হচ্ছেন আবু বকর ওমর উসমান এবং আলী রাজি আল্লাহম এবং কেউ কেউ পঞ্চম খলিফা হিসেবে ওমর বিন আবদুল্লা রাহিম্লা কে অন্তর্ভুক্ত করেছেন এবং বারো জনের মধ্যে সবার শেষে তিনি আসবেন তার সম্পর্কে আমরা নিশ্চিত ভাবে জানি তিনি হচ্ছেন আল মাহাদি ইমাম মাহাদি কাজে এই দিক থেকে যদি আমরা বর্ণিত সেই বারোজন খলিফার মধ্যে হবেন সেই দিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি যে এই উম্মতের মধ্যে এখনো অনেক কল্যাণ এবং অনেক খায়ের অবশিষ্ট রয়েছে ইসমাইল আলাহ এবং হাজর আল্লাহ তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাহামের জীবনে আরেকটি নতুন অধ্যায় নতুন পরীক্ষার সূচনা হলো। শিশু ইসমাইলকে নিয়ে ইব্রাহিম হাজর আলাইকে নিয়ে হিজরত করলেন ইমাম ইবিনী রাহ তিনি ফুলবাড়িতে বলেছেন যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে হাজরের সাথে হিজরত করলেন তখন ইসমাইল আলাহিসামের বয়স ছিল মাত্র দুই বছর ইব্রাহিম আলাহাম হাজরাকে তার সাথে হিজরত করার জন্য বললেন তারা একটি দীর্ঘ সফরে বের হয়ে পড়লেন যাত্রা যাত্রাপথে চলতে চলতে হঠাৎ করে তারা একটি বিশাল মরুভূমির চিহ্নবিহীন রুক্ষ পরিবেশ মরুভূমি। কোনো কোনো না আছে চতুর্দিকে বিস্তীর্ণ জনবিরল একটি মরুভূমি পথ চলতে চলতে হঠাৎ করে একটি জায়গায় ইব্রাহিম দাঁড়িয়ে পড়লেন এবং সেখানে হাজারাকে থাকার নির্দেশ দিলেন পাথেয় হিসেবে তাদেরকে দিলেন সামান্য কিছু খেজুর একটি থলির মধ্যে এবং এক মশক পানি সামান্য কিছু খেজুর এবং পানি এতটুকু দিয়ে ইব্রাহিম আলাহিসাম হাজির আলাহিসামকে সেখানে রেখে কোনো কথা না বলে চলে আসতে থাকেন ফেরত আসতে থাকেন তোকের সামনে ঘটনাগুলো কি ঘটছে হাজির আলাহিসাম তিনি কিছুই বিশ্বাস করতে পারছেন না কিভাবে এই ধরনের একটি বিস্তীর্ণ মরুভূমির মধ্যে সম্পূর্ণ জনবিরল একটি এলাকায় দুই বছরের শিশু সন্তান সহ একটি মাকে রেখে এসে চলে আসা যায় যেখানে না আছে কোন আবাসস্থল না আছে কোন জনবসতি খাদ্য বা চলে আসছেন হাজিরা পেছনে আসতে লাগলেন এবং প্রশ্ন করতে লাগলেন আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে চলে যাচ্ছেন কাদের কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন এখানে তো গাছপালা জনবসতি লোকজন কিছুই নেই ইব্রাহিম আল্লাহ প্রশ্নের উত্তর দিলেন না একবার পেছনের দিকে ফেরত করলেন এই আদেশ এটা কি আল্লাহ আপনাকে দিয়েছেন ইব্রাহিম আলহ্লাম বললেন হ্যাঁ আল্লাহ আমাকে এই আদেশ দিয়েছেন হাজির আল্লাহিসাম তখন বললেন যদি আল্লাহ আমাদেরকে এই আদেশ দিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না হাজরুলাম বললেন যদি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে থাকেন এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে আসার জন্য তাহলে আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না মাধ্যমে সুবহানের ইমান এবং তিনি বলছেন এরা যদি আল্লাহ আদেশ হয়ে থাকে যে রকম একটি এলাকায় জনবসতি নেই কোন খাদ্য নেই পানীয় নেই কিন্তু আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন এখানে রেখে আসার জন্য তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করে দিবেন না হাজর আল্লাহাম তিনি পরিতৃপ্ত হৃদয়ে এবং ইব্রাহিম তার স্ত্রী এবং গিরিপথের বাকি এসে পৌঁছালেন যেখান থেকে তার স্ত্রী এবং সন্তানকে আর দেখা যাচ্ছে না সেই সময়ে তিনি পেছন ফিরে তাকালেন বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ কাবাঘর অবস্থিত সেই স্থানটির দিকে ইব্রাহিম সালাম মুখোমুখি হয়ে দাঁড়ালেন এরপর তিনি দুই হাত তুলে আল্লাহ করলেন এবং বললেন রবীল ফল মি নিত হুই ফজাল মি নিত হুই ইলি মিদ রোতিম হে আমাদের আমি पवित्र गृहर निकटे जनबिरल चादी आकृष्ट कर फल फल आदि द्वारा रुजिदान कर सम्भवतः कृतज्ञता प्रकाश कर प्रकाश कर दुआ लक्ष्य देखते पाई ब्रह्लम সবার প্রথমে কোন বিষয়টি চেয়েছেন সবার প্রথমে যখন তিনি তার স্ত্রী এবং সন্তানকে একটি জনবিরল জনবির মরুভূমির মধ্যে রেখে আসলেন যেখানে কোন আবাদ নেই অনাবাদ উপত্যকা প্রথমে বলছেন সেটা হচ্ছে আমাদের রব যেন তারা সাবাদ কায়েম করে তাদেরকে আমি এখানে রেখে আসলাম যেন তারা সওয়াত কায়েম করে রব্বান এবং দ্বিতীয়তে ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের সম্পর্কে বলছেন অতপর আপনি কিছু মানুষের অন্তর্কে তাদের দিকে আকৃষ্ট করে দিন সামাজিক যে চাহিদাগুলো সেগুলো তারা পূরণ করতে পারে এই বিষয়ে ইব্রাহিম বলছেন এরপর আপনি কিছু মানুষের অন্তর্কে তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং সবার শেষেই ইব্রাহিম আল্লাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফল ফলাদি তারা কাজেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইব্রাহিম আলহামের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি তিনি চিন্তা করলেন তার স্ত্রী এবং সন্তানদের জন্য সেটা হচ্ছে যেন তারা স্বাদ রাখে। সবার প্রথমে এই বিষয়টি ইব্রাহিম আলাহামতালার কাছে দোয়া করছেন পরবর্তীতে ইব্রাহিম আলাহাম সামাজিক প্রয়োজনের জন্য আকৃষ্ট করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এবং সবার শেষে মানুষের যে জৈবিক চাহিদা ক্ষুধা সেই বিষয়টি পূরণ করার জন্য ইব্রাহিম আসলাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফল মাধ্যমে এবং সবগুলো বিষয় কেন ইব্রাহিম আলহ সাল্লাম চাইছেন সেটাও তিনি বলছেন খুবই সুন্দরভাবে যেন তারা কৃতজ্ঞতা বা সুক্রিয়া প্রকাশ করতে পারে যদি আবাস তাদেরকে এই বিষয়গুলো দেন আশা করা যায় যে তারা এর সুক্রিয়া এই ধরনের একটা নিজেদের পরিবারের কথা কথা একই রকম একটি ঘটনা আমরা দেখতে পাই সাহাবাদের মধ্যে সাহাবারা আমরা জানি তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন রাসুল্লাহ সাল্লাহামের নিজের হাতে রাসুল্লাহ সাল্লাহাম সাহাবাদেরকে একদিন দাঁজজালের ভয়াবহ ফিতনা সম্পর্কে বলছিলেন তাদেরকে সতর্ক করে দিচ্ছিলেন আল্লাহ রাসুজা বললেন দাজার মধ্যে চল্লিশ দিন অবস্থান করবে একদিন হবে একটা বছরের মতো একটা দিন হবে একটা মাসের মতো অপর আর একটি দিন হবে এক সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো তোমাদের সাধারণ দিনগুলোর মতোই হবে দাজ্জালের ভয়াবহ পরীক্ষা ফিতনা এই বিষয়গুলো নিয়ে যখন রাসুলাম আলোচনা করছেন এবং দিবসগুলোর বর্ণনা দিচ্ছেন সেই বর্ণনা শুনে শাহাবাদের মনে একটি প্রশ্ন জেগে উঠল একটি দিন হবে যদি একটি দিন যদি হয় এক বছরের মতো একটি দিন যদি হয় এক মাসের মতো একটি দিন যদি হয় এক সপ্তাহের মতো। এই বিষয়টি শুনে শাহাবাদের মনে একটি প্রশ্ন জেগে উঠল কি ছিল সেই প্রশ্নটি শাহাবারা প্রশ্ন করলেন যে দিনটা এক বছরের সমান লম্বা হবে সেই দিনে আমরা বর্তমানে একদিনের যে পরিমাণ চব্বিশ ঘণ্টা সেই একদিনে যেভাবে সালাত আদায় করি সেভাবে সালাত আদায় করায় কি যথেষ্ট হবে লক্ষ্য করে দেখুন সাহাবারা প্রশ্ন করছেন সালাত আদায় করা নিয়ে। দাজ্জালের ফিতনা। এটা শুনে প্রথম যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা জেগে উঠেছিল সেটা হচ্ছে সেই সময় সেই কঠিন কিভাবে সালাত ব্যবস্থান কতটুকু হবে সুতরাং নবীদের হাতে যে সমস্ত মানুষেরা তৈরি হয়েছেন আল্লাহ রসুলাম যাদেরকে তৈরি করেছেন ইব্রাহিম আল্লাহলাম তার স্ত্রী এবং সন্তানের জন্য যে দোয়া করছেন প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের জন্য মৌলিক চাহিদা বেসিক নিড সবার প্রথমে ছিল আধ্যাত্মিক যে প্রয়োজন একজন বন্দার সাথে আল্লাহ যে সম্পর্ক স্পিরিচুয়াল নিড এটা তাদের জন্য সবার আগে প্রয়োজন এটাই ইব্রাহিম আল্লাম সবার প্রথমে দোয়া করে নিশ্চিত করেছেন হে আমাদের রব যেন তারা স্বাদ কায়েম করে এই জন্যই তো আমি আমার সন্তান এবং স্ত্রীকে একটি চাষাবাদহীন জনবিরোধ উপত্যকায় রেখে আসলাম তাদের কাছে তাদেরকে আহ্বাত করলাম এবং একই সাথে আমরা লক্ষ্য দেখতে পাই ইব্রাহিম শুধুমাত্র স্পিরিচুয়াল নিড বা আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য দোয়া করেনি বরং তাদের সেখানে বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন এই বিষয়টিও ইব্রাহিম সিরিয়াল অনুসারে এটাই ইব্রাহিম শেষের দিকে স্থান দিয়েছেন সুতরাং প্রার্থনা করি এবং একই সাথে আমরা আল্লাহ কাছে আখিরাতও চাই তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বিষয়টির গুরুত্ব বেশি সেটাকে আমাদের আগে প্রার্থনা করতে হবে এবং যে বিষয়টির গুরুত্ব কম সেটাকে আলোসু মহাম কাছে দোয়া করেছিলেন আলসু মহাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের সেই দোয়াকে কবুল করেছেন ইব্রাহিম আলাহাল্লাম দোয়া করেছিলেন কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য আজকে আমরা দেখতে পাই পৃথিবীর চার প্রান্ত থেকে সব দিক থেকে মানুষেরা হজ করার জন্য মক্কায় ছুটে আসেন এটা তো সেই স্থান যেখানে ইব্রাহিম আলাহাম তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরাকে রেখে গিয়েছিলেন সারা দুনিয়া থেকে মানুষ সেখানে ছুটে আসেন এবং মক্কা পৃথিবীর সব থেকে যে শহরটিকে ভিজিট করা হয় সেই শহর সব থেকে বেশি মানুষ যে শহরটিকে ভিজিট করেন সেটা হচ্ছে মক্কা যেখানে আল্লাহর ঘর বায়তুল্লা অবস্থিত শুধুমাত্র আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ দিক থেকে সেখানে ছুটে আসেন এবং আল্লাহ মোহাম্মতাল্লাহ তিনি কোরআনে খুব সুন্দরভাবে তার ঘর বাইতুল্লার বর্ণনা দিয়েছেন তার ঘর সম্পর্কে এই ঘরকে আমি মানুষের জন্য বানিয়েছি এই শব্দের অর্থ আমরা দেখতে পাই শাব্দিক অর্থে যখন একটি উটের বাচ্চা সে খেলতে যায় কিছুক্ষণ পরপর সে ফিরে এসে তার মাকে দেখে তার মাকে দেখার জন্য একটু পরপর সে খেলা থেকে ফিরে আসে এই বারবার ফিরে আসাকে একটি আকর্ষণ এবং শান্তি লাভ করার জন্য ফিরে আসাকে বলা তার ঘর হচ্ছে মাসাবা। আপনি যাচ্ছেন এবং আপনার অন্তর সেখানে আকৃষ্ট হয়ে যাচ্ছে সেটাকে দেখে এবং সেখানে গিয়ে আপনি আল্লাহ সুবাহর প্রতি ভালোবাসাকে জাগ্রত করছেন হৃদয়ে প্রশান্তি অনুভব করছেন আপনার হৃদয়ে একটি টান অনুভব করছেন এবং বহু মানুষ যারা হজ করে আসেন যখন প্রথম তারা বায়তুল্লাহকে দেখেন তার ঠিক এভাবে বর্ণনা করেন আমরা প্রথমবার যখন দেখেছি এর প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি এবং এটা আমাদেরকে আকর্ষণ করে আমাদের আমরা ঘরকে দেখি আমাদের ভালোবাসা জাগ্রত হয় সুতরাং এটাই ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া তিনি দোয়া করেছিলেন যে নাল সাম মানুষের অন্তরকে সেই দিকে আকৃষ্ট করে দেন যখন ইব্রাহিম আলাহাম তার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করে চলে গেলেন ইসমাইল আলাহিসাল্লামের মা ইসমাইলকে তার স্তন থেকে দুধ পান করাতে লাগলেন এবং তিনি নিজে ওই মশক থেকে পানি পান করতেন যেটা ইব্রাহিম আলাহিসাম রেখে গেলেন কিছুক্ষণের মধ্যে সামান্য এক মশক পানি যা ছিল সেটা কুড়িয়ে গেল হাজির আলাহাম তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার বুকের দুধ শুকিয়ে আসার কারণে তার শিশুপুত্র ইসমাইল আলাহাম তিনিও তৃষ্ণার্ত হলেন পিপাসায় কাতর হয়ে পড়লেন হাজির আলাহিস্লাম তিনি তার শিশুপুত্রের দিকে তাকিয়ে দেখতে লাগলেন পিপাসায় তার বুক উঠানামা করছে অথবা হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন ইসমাইল আল্লাম মাটিতে পরে ছটফট করছিলেন কৃষ্ণার্থ অবস্থায় ইসমাইল আলাম মাটিতে পরে ছটফট করছেন কৃষ্ণার্থ অবস্থায় যে কোনো মায়ের জন্যই শিশুপুত্রের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে থাকা এটা অসহনীয় কাদের হাজির আলাহিস্লাম তিনি এই দৃশ্যকে সহ্য করতে না পেরে সেখান থেকে সরে গেলেন এবং তার নিকটে যাকে পেলেন সেটা হচ্ছে সাফা পর্বত হাজরুলাম তিনি সেই পর্বতের দিকে দৌড়ে গেলেন এবং পর্বতের উপরে চূড়ায় উঠে দাঁড়ালেন দূরে ময়দানের দিকে কাউকে দেখতে পেলেন না তিনি সাফা পর্বত থেকে নেমে বললেন দৌড়ে ছুটে আসলেন তার সন্তানের দিকে বলছেন যখন হাজিরাম তিনি ছিলেন তার কামিজের বা তার জামার একটি প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের ন্যায় তিনি বারবার ছুটে আসছিলেন দুই পর্বতের মাঝখানে আসা যাওয়ার পথে তিনি তার সন্তান ইসমাইল আলাহিসাল্লামকে দেখছেন যে কিনা মাটিতে শুয়ে ছটফট করছে তৃষ্ণার্থ অবস্থায় একজন ক্লান্ত মানুষের ন্যায় তিনি ছুটে চলছিলেন ময়দান অতিক্রম করে তিনি হাজারের উপরে উঠলেন তুরায় উঠলেন দূরে ময়দানের দিকে তাকালেন কাউকে তিনি দেখতে পেলেন না দুইটি পর্বতের মধ্যে এভাবে তিনি সাতবার দৌড়াদৌড়ি করলেন ইবনে আব্বাস রাজি আলাহ তিনি বলছেন রাসুল্লাহ সাল্লা বলেছেন এই জন্যই লোকেরা হজ বা উমরার সময়ে এই দুই পাহাড়ের মধ্যে সাই করে থাকে এভাবে যখন অবস্থায় অবস্থায়। পেরেশান হাজার পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন কোন লোকাল দেখা যায় কিনা কাউকে পাওয়া যায় কিনা এরকম একটি অবস্থায় যখন তিনি মারোয়া পাহাড়ে উঠলেন তখন তিনি একটি শব্দ শুনতে পেলেন হাজরুল্লাম তিনি ভাবলেন যে তিনি হয়তো ভুল শুনছেন এ কারণে তিনি নিজেই নিজেকে বললেন অপেক্ষা করো এরপর আবার তিনি একাগ্র সেই শব্দটিকে শুনতে পেলেন এরপর আবার তিনি সেই শব্দ শুনতে পেলেন তখন তিনি নিজেই নিজেকে বললেন তুমি তো তোমার আর আমিও শুনেছি যদি কাছে কোনো সাহায্যকারী থাকে তাহলে আমাকে সাহায্য করো এরপর হাজর আলাম যেখানে তার শিশুপুত্র ইসমাহ শুয়ে ছিলেন সেইদিকে তাকিয়ে দেখলেন একজন ফেরেস্তাকে আজকে যেখানে জমজমকুপ অবস্থিত সেখানে তাকিয়ে তিনি একজন ফেরেস্তাকে দেখতে পেলেন সেখানে আপন ডানা দ্বারা আঘাত করতে লাগলেন ফলে ইসমাই যেখানে শুয়েছিলেন তার নিচ থেকে মাটি থেকে পানি বের হতে লাগল হাজার মধ্যে যাবে। মাটি নেবে এবং যতটুকু পানি সেখানে ছিল হাজরুল্লাহাম সেই পানির চারপাশে নিজে হাত দিয়ে কাদামাটি দিয়ে বাদ দিয়ে দিলেন একটা হাউজের মতো করে দিলেন যেন সেখানে পানিটা জমা থাকে এবং নিজের আজলা ভরে সেই মশকের মধ্যে পানি ভরতে লাগলেন তিনি ভাবলেন যে পানি তো ফুরিয়ে যাবে কাজেই মশকটা ছিল মশক সেই মশকের ভিতরে কিন্তু বলেছেন আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন তিনি যদি বাধ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন কিংবা রাসুলাম বলেছেন যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন তাহলে সেই জমজম একটি কুয়োর মধ্যেই থেমে না থেকে একটি প্রবহমান তিনি পানি পান করলেন তার শিশুপুত্র পান করালেন এবং তখন সে সম্মানিত ফেরেস্তা তাকে বললেন আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না ক্ষতির কোনো আশঙ্কা করবেন না কেননা এখানেই রয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর এই শিশুপুত্র এই শিশুটি এবং তার পিতা উভয়ে মিলে এখানে ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার কখনো ধ্বংস করেন না সুতরাংপূর্ণ বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে জমজমপুর অবস্থিত সেই স্থানটির কাছেই রয়েছে বাইতুল্লাহ এবং এই শিশুটি তার পিতা অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইসমাহিল আলাহিসাল্লাম তারা দুইজনে মিলে এই ঘরকে নির্মাণ করবেন এবং সবার শেষে বলছেন আল্লাহ তার আপন কখনো ধ্বংস করে না বর্তমানে যেখানে অবস্থিত সেই সময়ে সেই একটি সময়েটিতে মতো ছিল জমিন থেকে কিছুটা টিলার মতো বাইতুল্লা স্থানটিতে এবং দুইটি পাহাড়ের মধ্যবর্তী হওয়ার কারণে বিভিন্ন সময়ে পাহাড়ির ঢল বা বন্যা আসার কারণে সেই উঁচু টিলার ডানে বামে ভেঙে যাচ্ছিল সেখানেই হাজর আল্লাহ বসবাস করছিলেন দিন যাপন করছিলেন পানির ব্যবস্থা হয়ে গেল কিন্তু কোনো জনবসতি বা লোকালয় সেখানে ছিল না কোন সামাজিক জীবন তাদের ছিল না ইসমাইল আল ইসলাম এবং হাজার আল ইসলাম তারা সেখানে পানির মাধ্যমে সার্ভাইভ করতে লাগলেন ঘটনাক্রমে ইয়েমেন দেশের জাজাবোর জুরহুম গোত্রের একদল লোক একটি কাফেলা যেখানে জমজমকুব অবস্থিত সেই স্থানটির কাজ দিয়ে অতিক্রম করছিল হাজি সর্নাকারী বলেন জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল তারা মক্কার অবতরণ করলো এবং আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে পেল যে পাখি তারা তখন নিজেদের মধ্যে বলল যখন এখানে পাখি উঠছে তার মানে নিশ্চয় এখানে খাদ্য বা পানীয় কোন সন্ধান আছে মরুভূমি বা যেখানে জনবিরোধ এলাকা সেখানে যদি দেখা যায় যে আকাশে পাখি উঠছে এর অর্থ একটাই হয়তো সেখানে কোনো খাদ্য আছে অথবা পানীয় আছে কাজেই সে কাফেলা থেকে দুইজন লোককে তারা সেই স্থানটিতে কি হয়েছে সেটা তদন্ত করার জন্য পাঠালো। তারা এই পথ ধরে ময়দানের পথ ধরে বহুবার অতিক্রম করেছে কিন্তু তারা জানে যে এখানে পানির কোন উৎস নেই দুইজন সংবাদ সেখানে সে দেখতে পেল পানির একটি উৎস সৃষ্টি হয়েছে একটি কুয়াও সৃষ্টি হয়েছে ফিরে গিয়ে তারা কাফিলার সবাইকে সংবাদ দিল এখানে পানি পাওয়া গেছে সংবাদ শুনে কাফিলার সবাই সেই দিকটিতে অগ্রসর হলো যেহেতু তারা যাযাবর গোত্র ছিল কাজেই যখন তারা দেখলো এখানে পানির একটি স্থায়ী উৎস একটি কুয়া আছে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আগ্রহী হয়ে তারা সেখানে এসে বের করলিসের বর্ণনা ইসমাইলামের মা সেই পানির উৎসের নিকটেই ছিলেন তারা এসে বলল আমরা আপনার নিকটবর্তী স্থানে আপনার কাছাকাছি বসবাস করতে চাই আপনি আমাদেরকে এর অনুমতি দিবেন কিনা লক্ষ্য করলে এর মধ্যে একটি পাই যে একজন নিঃসঙ্গ মহিলা যার শিশু সন্তান ছাড়া আর কোন আশ্রয় আর কোন আশ্রয়স্থল বা সহায় কেউ নেই তার কাছে এসে একটি সশস্ত্র লোকেরা এসে অনুমতি চাচ্ছে তাদের জন্য একটি অদ্ভুত প্রশ্ন এবং যে উত্তর বা জবাব তারা পেল সে জবাবও তাদের জন্য একটি অদ্ভুত জবাব হাজর আলাহিসাম তিনি কি জবাব দিয়েছিলেন হাজর আল্লাহিস ঠিক আছে তোমরা এখানে থাকতে পারবে কিন্তু পানির নিয়ন্ত্রণ পানির অধিকার এটা আমাদের মধ্যেই থাকবে তোমাদের নয় তো এই উত্তরটি কেন অদ্ভুত হলো কারণ হাজির আমরা বলেছি তিনি সেখানে বার্গেন করার মতো বা শর্ত দেওয়ার মতো কোন অবস্থানে ছিলেন না এরপর তিনি বলছেন যে পানির অধিকার আমাদের কাছে থাকবে তোমরা পানি দাবি করতে পারবে না সুতরাং পানির নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে এটা মেনে নিয়ে যদি তোমরা এখানে জনবসতি স্থাপন করতে চাও সেই শর্তে তোমরা এখানে থাকতে পারো দুর্ভূম গোত্র এই শর্তে রাজি হয়ে গেল তারা বললো আমরা রাজি সুতরাং এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম আলাহামের দোয়াগুলো কিভাবে কবুল হচ্ছে সবার প্রথমে সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল এরপর সামাজিক জীবন কিছু মানুষ জনবসতি সেখানে গড়ে তুলছে সেই স্থানটিতে থাকতে শুরু করল। এটাই ছিল সেই জনবিরল উপত্যকায় মানব বসতির সূত্রপাত ইবনে আব্বাস রাজ্য চলান্ন তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই ঘটনাটি ইসমাইল আল্লামের মাকে একটি সুযোগ এনে দিল এবং তিনি মানুষের সাহায্য চেয়েছিলেন এরপর তারা সেখানে বসতি গড়ে তুলল এবং সেই গোত্রের লোকেরা তাদের পরিবার গেল। আর ইসমাইল আলাহিসাল্লামও ধীরে ধীরে যৌবনে উপনীত হলেন এবং তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিক্ষা লাভ করলেন আমরা বলেছি ইব্রাহিম আলাহিসাম তিনি ইরাকের মেসিপোটেমিয়ান অঞ্চলে বসবাস করতেন কার্লেনিয়ান গোত্র গোত্রে ছিলেন তিনি এবং তার অঞ্চলের ভাষা আরবি ছিল না কাজে ইসমাইলাম তিনি যখন জুরহুম লোকেদের লাভ করলেন তাদের মধ্যে বড় হতে লাগলেন তিনি তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করলেন ইতিমধ্যে তার মা হাজেরা মারা যান মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে পিতা ইব্রাহিম আল্লাহকে দেখতে আসলেন তিনি প্রায় সবসময় সফরের উপর থাকতেন সফররত অবস্থায় থাকতেন ক্রমাগত একটি সান্তিক অনুষ্ঠানে সফর করেছেন স্ত্রী বললেন তিনি বাড়িতে নেই ইব্রাহিম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের দিনকাল কেমন যাচ্ছে তিনি জবাব দিলেন আমরা অতি দুরবস্থায় অতি টানাটানি এবং খুব কষ্টে আছি সুতরাং সেই মহিলাটি ইব্রাহিম নিকট তাদের দুঃখ দুর্দশার অভিযোগ করল ইব্রাহিমের দরজার তোমার স্বামী বাড়িতে আসলে তাকে আমার সালাম দেবে এবং বলবে ঘরের দরজার চৌকাটকে পরিবর্তন করে নিতে যখন ইসমাইল আল্লাম বাড়িতে আসলেন তিনি কিছুটা বুঝতে পারলেন বাড়িতে হয়তো কেউ এসেছিলেন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমাদের কাছে কেউ এসেছিল কি স্ত্রী বললো হ্যাঁ আমাদের কাছে একজন এইরকম আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন এবং তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমি তাকে আপনার সংবাদ দিয়েছি এবং আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সেই ক্ষেত্রে আমি তাকে জানিয়েছি আমরা খুব কষ্ট এবং অভাবে আছি ইস মহিলার জিজ্ঞাসা করলেন তিনি কি তোমাকে কোন উপদেশ দিয়েছেন তার স্ত্রী বললেন হ্যাঁ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছে দে এবং তিনি আরো বলেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাটকে বদল করে ফেলেন ইসমাইল আলাহিসাল্লাম তিনি বুঝতে পারলেন তিনি বললেন তিনি ছিলেন আমার পিতা ইব্রাহিম আলহাম এবং সেই কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে পৃথক করে দিই সুতরাং এবং পরবর্তীতে ওই লোকেদের মধ্য থেকেই অপর একটি মেয়েকে তিনি বিয়ে করলেন এরপর ইব্রাহিম আলাহ সাল্লাম আরও বেশ কিছুদিন তাদের কাছ থেকে দূরে থাকলেন যতদিন আল্লাহ চাইলেন পরবর্তীতে তিনি আবার তাদেরকে দেখতে আসলেন এবারও আগের বারের মতো ইসমাইল আলসালামের দেখা তিনি পেলেন না ইসমাই বাড়ির বাইরে ছিলেন ছেলের বউকে তিনি বাড়িতে পেলেন ইব্রাহিম আলাহাম নিজের পরিচয় প্রদান করলেন না তিনি ইসমাইল আল ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইসমাই স্ত্রী বললেন তিনি আমাদের খাবারের খোঁজে বাইরে বের হয়ে গেছেন ইব্রাহিম আলাহিস্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো তোমাদের জীবন কেমন চলছে তিনি তাদের জীবনযাপন জীবিকা ইত্যাদি অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তখন ইসমাইল আল ইসলামের স্ত্রী সে জবাব দিলেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থাতেই আছি এবং এই কারণে তিনি আল্লাহর প্রশংসাও করলেন ইব্রাহিম আলাই জিজ্ঞাসা করলেন তোমাদের প্রধান খাদ্য কি লক্ষ্য করলে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাহালাম যখন ইসমাই ইসমাই দুইজন স্ত্রীর কাছে জানতে চাচ্ছেন তারা কেমন আছে প্রথম স্ত্রী তিনি জবাব দিয়েছিলেন যে আমরা খুব কষ্ট এবং অভাবের মধ্যে আছি অর্থাৎ ইসমাইল আলাই যে জীবিকা উপার্জন করছিলেন সেটাতে তারা স্ত্রী সন্তুষ্ট ছিলেন না সেই জন্য আমরা দেখতে পাই ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তানকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন তার ঘরে চৌকাটকে বদল করে ফেলেন অর্থাৎ তার স্ত্রীকে পৃথক করে দেন তালাক দিয়ে দেন পরবর্তীতে ইসমাহাম যাকে বিয়ে করেছিলেন সেই সেই স্ত্রীর কাছে যখন ইব্রাহিম আলাহাম তাদের জীবনযাপন অবস্থা সম্পর্কে জানতে চাইলেন পরবর্তী স্ত্রী তিনি সন্তুষ্টি প্রকাশ করলেন আল্লাহ প্রশংসাও করলেন এবং বললেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি ইব্রাহিম আলাহ সাল্লাম প্রশ্ন করলেন তোমাদের প্রধান খাদ্য কি যেহেতু ইসমাইল আলাহ স্ত্রী জবাব দিচ্ছেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি কাজে ইব্রাহিম এবং ভালো অবস্থা বলতে তাদের জীবন জীবিকা কেমন ছিল ইব্রাহিম কি মহিলা জবাব দিলেন ইসমাইল আলাহিসের স্ত্রী জবাব দিলেন আমাদের প্রধান খাদ্য হচ্ছে মাংস বা গোস্ত ইব্রাহিম আলাহিসাম আরো জানতে চাইলেন তোমাদের পানীয় কি তিনি বললেন পানি সুতরাং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গোস্ত মাংস এবং পানি মাংস এবং পান ভিত্তি করে তারা সেই মরুভূমির মতো রুক্ষ পরিবেশ সেই এলাকায় তারা টিকিয়ে আছেন যেখানে ফল ফসল আদি বা দানাদার কোন খাদ্য শস্য সেখানে জন্মায় না এই জবাব শুনে ইব্রাহিম আলাহাম তাদের জন্য আল্লাহ করলেন এবং বলেছেন যে ওই সময়ে তাদের সেই এলাকায় কোনো খাদ্য শস্য উৎপাদিত হতো না যদি সেখানে কোনো খাদ্য উৎপাদিত হতো তাহলে ইব্রাহিম সেই বিষয়ের জন্য তাদের কাছে সেই বিষয়ের জন্যও আল্লাহ সব কাছে দোয়া করছেন ইব্রাহীবেন এবং পানি খেয়ে জীবন ধারণ করা অসম্ভব কেননা শুধুমাত্র গোস্ত এবং পানি এটা জীবনযাপনের অনুকূল হতে পারে না যাই হোক ইব্রাহিম আলাহিসাম ইসমাইলামের দ্বিতীয় স্ত্রীকে তার স্বামীর উপার্জন জীবিকার উপর সন্তুষ্টচিত্র দেখে তিনি বললেন যখন তোমার স্বামী ফিরে আসবে তখন তাকে আমার সালাম জানাবে এবং তাকে আমার পক্ষ থেকে নির্দেশ পৌঁছে দেবে সে যেন তার ঘরের দরজার চৌকাটকে ঠিক রাখে যখন পরবর্তীতে ইসমাইল আসসালাম ফিরে আসলেন তখন তিনি বললেন বাড়িতে কেউ এসেছিল কিনা তার স্ত্রী জবাব দিলেন হ্যাঁ একজন সুন্দর আকৃতির সুন্দর চেহারার বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন এবং এরপরে বললেন যে তিনি আপনাকে আমার তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং আপনার সংবাদ আমি তাকে জানিয়েছি এরপর তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে দিয়েছেন এবং আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ইসমাইল আলাহাম বললেন তিনি কি আর কোনো কিছু আদেশ করেছেন কিনা স্ত্রী জবাব দিলেন হ্যাঁ তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যেন ঘরের দরজার চৌকাটকে ঠিক রাখেন ইসমাইল আলাহাম বললেন তিনি আমার পিতা ইব্রাহিম আলাই আর তুমি হচ্ছ আমার ঘরের দরজা চৌকাঠ এবং এই কথার মাধ্যমে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি সেই ঘটনার পর আবার তার সন্তান ইব্রাহিমের কাছ থেকে দূরে থাকলেন যতদিন আল্লাহ চাইলেন পরবর্তীতে আবার তিনি মক্কায় আসলেন তাদেরকে দেখার জন্য সুতরাং ইব্রাহিম আলাহিস্লাম একাধিকবার মক্কা সফর করেছেন তার সন্তান ইসমাইসাল্লামকে দেখার জন্য এবারে যখন ইব্রাহিম আসলেন তিনি এসে বললেন আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি এখানে আল্লাহর ঘর বাইতুল্লা নির্মাণ করি ইব্রাহিম জমজমকুপের নিকটে জমজম কুপের কাছে একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইল আলাহিসাল্লাম তার একটি তীরকে মেরামত করছেন দীর্ঘদিন পর পিতা পুত্রের সাক্ষাৎ যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন বর্ণাকারী বলছেন এরপর একজন পিতা তার পুত্রের সঙ্গে এবং পুত্র তার পিতার সঙ্গে সাক্ষাৎ হলে যে করে থাকেন তারা উভয়ে তাই করলেন এরপর ইব্রাহিম আলাহাম তার সন্তানকে বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাকে একটি কাজের জন্য আদেশ দিয়েছেন ইসমাই বললেন আপনার রব আপনাকে যা আদেশ করেছেন সেটাই বাস্তবায়িত করুন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন তুমি আমাকে সাহায্য করবে কি ইসমাইল আলাহিসাল্লাম বললেন আমি আপনার সাহায্য করব ইব্রাহিম আলহাল্লাম বললেন আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এই বলে তিনি সেই স্থানে অবস্থিত একটি উঁচু তিলার দিকে ইঙ্গিত করলেন ইারা করলেন এবং এর চারপাশে দেয়াল নির্মাণের কাজে লেগে গেলেন ইসমাই পাথর নিয়ে আসতেন এবং সেই ঘরকে নির্মাণ করতেন এভাবে নির্মাণ করতে করতে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাহিসাল্লাম সেই বিখ্যাত মাকাম ইব্রাহিম নামে খ্যাত পাথরটিকে আনলেন এবং ইব্রাহিম আলাহিসামের জন্য সেটাকে স্থানে রাখলেন। সেই পাথরের উপরে দাঁড়িয়ে বাকি নির্মাণ কাজ করতে লাগলেন। তাকে যোগান দিতে থাকলেন এবং এরপর তারা দুইজনেই দোয়া করতে লাগলেন হে আমাদের রব আমাদের কাছ থেকে এই কাজকে আপনি কবুল করে নিন নিশ্চয় আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন এবং তারা উভয়ে আবার কাবা কাবাঘর তৈরি করতে থাকলেন এবং কাবা ঘরের চারদিকে ঘুরে ঘুরে তারা এই দোয়া করতে লাগলেন হে আমাদের রব আমাদের এই কাজকে আপনি কবুল করে নিন নিশ্চয় আপনি সবকিছু জানেন এবং সবকিছু শুনেন এবং আল্লাহ সুহাম তালাও আমরা দেখতে পাই এই বিষয়টি আমাদের জন্য কুরআনের মাধ্যমে উপস্থাপন করেছেন ইব্রাহিম ইসলামের কাবাক্ষর নির্মাণের ঘটনাটি ই রিম ইসমাইয় পো ইফিন আমি এই ঘরকে মানুষের জন্য মাসাবাহ বা এবং তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সলাতের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী অবস্থানকারী এবং রুকু সেচাকারীদের জন্য পবিত্র করে রাখো ইব্রাহিম আলাই তিনি বললেন হে আমাদের রব এই স্থানকে তুমি শান্তির স্থান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং কিয়ামতি বিশ্বাস করে তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করো আল্লা সাম বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব। অতঃপর তাদেরকে বল প্রয়োগ করে জাহান নামে রাজা বে দেব। সেটাই হচ্ছে নিকৃষ্ট বাসস্থান স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল এই ঘরের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করছিল রব্বানা তাকাব্বাল মিন্ হে আমাদের রব তুমি আমাদের এই কাজকে কবুল করে নাও রব্বানা তব্বাল মিন্ ইন্নাকান্তা সামিউল আলিম নিশ্চয় তুমি শ্রবণকারী সর্বজ্ঞানী ইব্রাহিম আল্লাহাম তিনি দোয়া করেছিলেন রবি হাবিমিন হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো ইব্রাহিম আল্লাহ শুধুমাত্র এটা দোয়া করেননি যে তুমি আমাকে সন্তান দান করো বরং ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো ইব্রাহিম আল্লাহাম একটি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আশি বছরের একজন বৃদ্ধ কিন্তু কোন সন্তান নেই এমনকি এরকম একটা বয়সে চলে গেলে আমরা দেখি মানুষ সন্তান লাভের কোন আশাই আর রাখেন আশা কেড়ে দেয়ালামিলেন আমরা তাকে সুসংবাদ দিলাম এমন এক সন্তানের যে হচ্ছে হালিম গোলাম হালিম হালিম এসবদের অর্থ নম্র ভদ্র এবং সহনশীল ইসমাইলাম আখলা ছিল রকম। ছোটবেলা থেকে ইসমাইল ইসমাই তিনি তার পিতা ইব্রাহিম আলাদা মক্কায় বেড়ে উঠছিলেন ধীরে ধীরে সেখানেই তিনি বড় হতে লাগলেন অবশেষে যখন তিনি এমন একটা বয়সে পৌঁছে গেলেন যখন তিনি তার পিতার সাথে হাঁটতে পারেন চলাফেরা করতে পারেন অর্থাৎ এমন একটা বয়স যখন তিনি নিজেই নিজের ভালো বুঝতে পারেন দায়িত্ব নিতে পারেন যখন তার সন্তান তার সাথে চলাফেরা করার উপযুক্ত হল অর্থাৎ ইসমাইলাম বড় হয়েছেন বেড়ে উঠেছেন এবং নিজের দায়িত্ব নেওয়া শুরু করেছেন তুফান সন্তান যখন কিছুটা বড় হতে থাকে শিশু অবস্থার থেকে যখন কিছুটা বড় হয়ে চলাফেরা করতে থাকে পিতা সন্তানের প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি পায় এমনকি পিতামাতা সেই সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন দেখতে শুরু করে সন্তানকে ঘিরে পিতামাতা তাদের নিজেদের জীবনের ভবিষ্যৎ প্রতিচ্ছবি দেখা শুরু করে এরকম একটা বয়সে ইসমাইল আলহালাম চলে গেলেন তখন তার পিতার সাথে চলাফেরা করার মতো উপযুক্ত হলেন সেই সময়ে আল সুত ইব্রাহিম আলাহিসামের উপর আরেকটি কঠিন পরীক্ষা ধার্য করলেন ইব্রাহিম দেখলেন এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে আশি বছরের নিঃসঙ্গ জীবনের পর তিনি যে সন্তানকে লাভ করলেন সেই সন্তানকে তিনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন অত্যন্ত কঠিন একটা পরীক্ষা ইব্রাহিম আলাহাম তিনি চাইলে সরাসরি এই আদেশকে বাস্তবায়িত করতে পারতেন ঘুমের মধ্যে ইসমাইকে কুরবানি করে দিতে পারতেন কিছু না বলে ইব্রাহিম আলাহালাম এমনটা করেননি তিনি একজন পিতা সন্তানের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং একই সাথে ইব্রাহিম তিনি জানেন তার এই সন্তান হচ্ছে নম্র ভদ্র এবং সহনশীল গুলাম হালিম সেই সন্তানের উপর যদিও বা শিশু সন্তান এর এরপরও ইব্রাহিম আলাহাম ইসমাইলামের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করলেন কথা বললেন তার সন্তানকে শিশু হিসেবে মূল্যায়ন করেননি বরং একজন পরিণত মানুষকে যেভাবে তার ইচ্ছা নিচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় ঠিক সেভাবে ইব্রাহিম আলাহি সাল্লাম ইসমাইল আলাহিসাল্লামকে মূল্যায়ন করলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার সন্তানকে বললেন হে ইসমাইল আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতে এখন তোমার কি ইচ্ছা তোমার কি মনে হয় তোমার কি অভিমত ইসমাইল আলাহিসাম তিনি যে উত্তর দিয়েছিলেন তিনি যে জবাব দিয়েছিলেন সুহান আল্লাহ এর মাধ্যমে ইসমাইল আলাহিসাল্লাম এর মানসিকতাটি আমাদের সামনে অসাধারণভাবে ফুটে উঠেছে এবং পিতামাতার ইচ্ছার প্রতি সন্তানের মানসিকতা কেমন হওয়া উচিত এটাও আমরা শিখতে পাই ইসমাইল আল্লাহলামের উত্তর থেকে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই সন্তানরা পিতামাতার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করাকে কিছু মনেই করে না পিতামাতার প্রতি কোন দায়িত্ব কিংবা কর্তব্য তারা পালন করে না পিতামাতাকে কোনো অধিকারও দেওয়া হয় না বর্তমানে এই মানবরচিত আইনের অধীনে যে সমাজ যে রাষ্ট্র চলছে সেখানে সব ধরনের মানুষদেরকে অধিকার দেওয়া হয় এমনকি বিকৃত রুচির মানুষদেরকেও বিভিন্ন রকম রাষ্ট্রীয় সামাজিক অধিকার দেওয়া হয় সংখ্যালঘুদেরকে বিভিন্ন রকম অধিকার হয়। কিন্তু একমাত্র অধিকার পিতামাতা। আইনগতভাবে সন্তান বছরের বেশি হয়ে যাবে। তখন আইনগতভাবে আপনি সন্তানের উপরে কোন কিছু দাবি করতে পারবেন না তারা তথা তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে পিতামাতার কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে ফেলে এই সমাজে সব ধরনের মানুষের অধিকার আছে কিন্তু পিতামাতা সন্তানের কাছ থেকে আইনগতভাবে ভাবে কোনো অধিকার পায় না অধিকার বঞ্চিত হয় ইসমাই পিতার ইচ্ছাকে জানার পর তিনি বললেন হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশকে বাস্তবায়িত করুন এবং অবিলম্বে সেটাকে কার্যকর করুন সবচেয়ে প্রিয় বস্তু সেটা হচ্ছে তার নিজের জীবন ইসমাইল আহসালাম তার নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন তার পিতার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য সুহান আল্লাহ বর্তমান সময় আমরা দেখতে বর্তমান সময়ে আমরা দেখতে সন্তান পিতা প্রতি তাদেরকে দেখাশোনা করা তাদের খোঁজখবর নেওয়া বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা এই দায়িত্বকে অনেক বড় বলে মনে করে এবং অনেকেই এই দায়িত্ব পালন করে না পিতামাতাকে তারা এমন একটা অবস্থায় পরিত্যক্ত অবস্থায় ফেলে আসে অবশেষে বৃদ্ধাশ্রমে তাদেরকে দেখাশোনা করতে হয় আইনগতভাবে সন্তানের বয়স ১৮ হয়ে গেলে পিতামাতা তাদের কাছ থেকে আর কোনো কিছুই দাবি করতে পারে না এটা মানুষের তৈরি করা একটা আইন এবং এই ত্রুটি এই দূষণটা মুসলিমদেরকেও স্পর্শ করেছে কারণ আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ থেকে আমরা এই উক্তির মাধ্যমে আমরা দেখি পাই ইসমাইল আল্লাম তিনি একজন সহনশীল নম্র ভদ্র আল্লাহ যেটা বলেছেন গুলাম হালিম সেই হালিম ইসমাইল আলাহিসাল্লাম ছিলেন কারণ ইসমাইলাম সরাসরি এভাবে বলেন নাই যে আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন বরং তিনি বিনয়ের সাথে বলছেন যে যারা সবরকারী তাদের মধ্যে একজন ব্যক্তি হিসেবে ইনশা যদি আল্লাহ চান আপনি আমাকে পাবেন ইসমাই সালাম তার নিজের কাজের জন্য কোন নিশ্চয়তা দিচ্ছেন না নি বলছেন যদি আল্লাহ আমাকে ধৈর্যশীল অবস্থায় রাখেন ইনশাল আপনি আমাকে সেভাবেই পাবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কখনই আমাদের কোন কাজের নিশ্চয়তা দিতে পারি না যে আমরা এটা করবই বরং আমাদের বলা উচিত যদি আল্লাহ চান তো আমরা এই কাজটা আশা করি করতে পারবো এবং আমাদের সবসময় আল্লাহ তৌফিক চাওয়া উচিত কারণ আল্লাহ তৌফিক ছাড়া কোনো কাজ হয় না যেমন আমরা সালাতে সব সবসময় বলে থাকি হে আল্লাহ সাহায্য করো হেদায়ত দাও এবং আমরা যেন তোমার ইবাদত করতে পারি সেই সুযোগ আমাদের দাও যখন আমরা সুমতাল আমাদেরকে সেই সুযোগ দেন আমরা আল্লাহর ইবাদত করে থাকি এরপর আমাদের সেটার জন্য সুক্রিয়া পেশ করা উচিত যে হে আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো বলে আমরা তোমার ইবাদত করতে পেরেছি এরপর আল্লাহ কুরআনে উল্লেখ করছেন যখন তারা নিজেদেরকে আমার সামনে সমর্পণ করল যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল ফাল্মা আসলামা পিতা পুত্র উভয়েই আত্মসমর্পণ করলো আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শুইয়ে দিল আল্লাহ এই দৃশ্যটাকে আমাদের চোখের সামনে একটা ইসমাইল আল্লাহলামের ঘাড়ের উপর রাখছেন যখন তারা তাদেরকে আমার সামনে সমর্পণ করলো সোপে দিল পেশ করলো আত্মসমর্পণ করলো আসলামা আসলামা এবং ইসলাম আমরা দেখতে পাই এই দুইটা শব্দ একই শব্দমূল বা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে আল্লাহ বললেন তারা নিজেদেরকে সোপে দিয়েছিল আত্মসমর্পণ করেছে সেই অবস্থায় সেই দৃশ্যে পিতা এবং পুত্র নিজেদেরকে আত্মসমর্পণ করল। আত্মসমর্পণ করা নিজের ইচ্ছাকে এটাই হচ্ছে ইসলাম মুসলিম অর্থ যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছা অনিচ্ছাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে সোপে দেয় যদিও বা নিজের নবস নিজের ভালোবন্দ হয়তো ভিন্ন কিছু বলে কিন্তু এর পরও নিজের ইচ্ছা নিজের আশার বিরুদ্ধে গিয়ে নিজেকে আল্লাহর কাছে সপে দেওয়া এটাই হচ্ছে ইসলাম ইব্রাহিম আলাহাম এবং ইসমাইল আলহাম এই কাজটি করেছিলেন এটা একটা ইবাদতের অংশ হিসেবে ইসলাম হিসেবে সাধারণভাবে আমরা দেখতে পাই কোন সন্তানই চায় না যে তার নিজের জীবনটা এভাবে কেড়ে নেওয়া হোক ঠিক তেমনি ভাবে কোন পিতাই চায় না যে তার সন্তানকে দবে করা হোক কিন্তু এরপরও তোর আত্মসর্পণ করলেন কারণ এটাই ছিল ইসলাম সেই সংকটময় কঠিন মুহূর্তে যখন ইব্রাহিম আলাহাল্লাম হাতে ছুরি ধরে ইসমাই ঘাড়ের উপর রাখলেন এবং ছুরিকে চালাতে শুরু করলেন আল্লাহ সুহান তিনি কি বললেন আল্লাহ সুহান তখন আমি তাকে ডাক দিয়ে বললাম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছ তুমি তো স্বপ্নকে সত্যি করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে আল্লাহ বললেন হে ইব্রাহিমকে পূরণ করেছ তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তোমার স্বপ্ন তোমার কুরবানিকে তুমি বাস্তবে রূপ দিয়েছ আল্লাহ বললেন আর এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল মাধ্যমে ইসমাইল আলাহিসাল্লামকে ক্রবানী করা এটা সুস্পষ্টভাবে আল্লাহ সুমার পক্ষ থেকে তাদের উভয়ের জন্য একটা পরীক্ষা ছিল তাদের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা ইব্রাহিম আলাহিসাল্লাম আশি বছরের বয়সে যখন উপনীত হলেন সেই রকম বয়সে যখন তিনি সন্তান লাভ করলেন এবং সেই সন্তান চলাফেরা করার মতো বয়সে উপনীত হল সন্তানের প্রতি তার ভালোবাসাটা আরো গভীর হল রকম অবস্থায় সন্তানকে আল্লাহ কুরবানি করে দেওয়া কত বড় একটা পরীক্ষা ছিল আল্লাহ সুহামতাল্লাহ এটাই চেয়েছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে তিনি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন কিনা ইসমাইল আসলামের রক্ত মাংস বা জীবন প্রয়োজন আল্লাহ সুহাম ছিল না আল্লাহ সুতরাহ দেখতে চেয়েছেন তাদের মানসিক অবস্থাকে তারা কিভাবে নিজেদেরকে আল্লাহ কাছে সমর্পণ করে দেন আল্লাহ পরীক্ষা এবং আমি তাকে উদ্ধার করেছি তাকে মুক্ত করেছি এবং এই পরীক্ষায় আল্লাহ তাদের উভয়কে উত্তীর্ণ করেছেন তারা উভয়ে পাশ করেছেন অতঃপর আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আল্লাহ একটি দুম্বা বা একটি ভেড়া দিয়ে পুরস্কৃত করলেন এবং এই কাজের পরিণতির দিকে যদি আমরা দেখি যে করেছেন সেই কাজের সম্মান হিসেবে সেই কাজকে ধারাবাহিক করে দিয়ে আল্লাহ তাকে এবং ইব্রাহিমের সুনত হিসেবে এখনো পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বে প্রত্যেক ঈদ উল আজহায় এবং হজের শেষে কুরবানি করেন এবং এই কুরবানি করা আল্লাহ সুহামতাল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে আলাহ সুহামতাল্লাহ আরও বলছেন আর তার জন্য তার পরবর্তী প্রজন্মের কাছে আমি সালাম রেখে দিলাম আমি তার জন্য এই বিষয়টা তার পরবর্তী বংশদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হোক সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিমের উপরে সালাম এই ঘটনার পরে আল্লাহ বলছেন সালাম রেখে দিয়েছেন এর অর্থ কিভাবে ইব্রাহিমে ইব্রাহিম আলাহাল্লাম এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে থাকি আল্লাহ বলছেন পরবর্তী বংশধরদের মধ্যে ইব্রাহিমের জন্য আমরা শান্তির পয়গাম রেখে দিলাম প্রত্যেক দিন পাঁচ অক্ত সালাতে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুমিন নারী এবং পুরুষ তারা আল্লাহ করে থাকেন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাহের সাথে দেখা করতে এসেছিলেন ইব্রাহিম আলাহাম একাধিকবার মক্কা সফর করেছেন এর মধ্যে ইমা মুখারী কর্তৃক উল্লেখিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাহাম কাছে আসলেন এবং বললেন আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি ইব্রাহিম আলাই্লাম এবং ইসমাহিল্লাম তার উভয়ে বাইতুল্লাহ নির্মাণ করার কাজে লেগে গেলেন বাইতুল্লাহর স্থানটি সৃষ্টির শুরু থেকে ছিল একটি পবিত্র স্থান আদম আলাহিসাল্লামের সময় থেকে এই স্থানটি ছিল একটি বিশেষ ধর্মীয় পবিত্র স্থান এবং এই স্থানটি সুপরিচিত ছিল নবীগঞ্জ সেখানে হজ করতে আসতেন যদিও আদম আলাহিসাল্লাম ওই স্থানটিতে কিছু নির্মাণ করেছিলেন কিনা সেটা নিয়ে ঐলামাগন্ধের মধ্যে কিছুটা মত রয়েছে এবং ধারণা করা হয়ে থাকে যে ইব্রাহিম আলাহিসাল্লামের প্রথম ব্যক্তি যিনি সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন কিন্তু এই বিষয়ে কোন মতভেদ নেই যে সেই স্থানটি যেখানে কাওয়া ঘর অবস্থিত সেটা সৃষ্টির শুরু থেকেই একটি পবিত্র বিশেষ মর্যাদাসম্পন্ন স্থান ছিল ইব্রাহিম আলাহিস্লাম সেখানে বায়তুল্লাহ নির্মাণ করেছেন শুধু তখন থেকেই নয় বরং তার আগে থেকে সেই স্থানটি পবিত্র ছিল যেমনটি আমরা দেখতে পাই মসজিদ আল আকসার ক্ষেত্রে আল ইসরা সেই রাতে ভ্রমণকালে রাসুল্লাহ মসজিদ আল আকসারে গেলেন তখন সেই স্থানটিতে কিছু ছিল না এমনকি খলিফা ওমর বিন যখন জেরুজালকে জয় করলেন সেই সময় আল আকসারটিতে ময়লা ফেলার একটি জায়গা ছিল পরিত্যক্ত এলাকা ছিল সেখানে আবর্জনা পড়ে থাকত কিন্তু এরপরও সেই স্থানটি ছিল মসজিদ আল আকসর অন্তর্ভুক্ত একটি পবিত্র ধর্মীয় স্থান হারাম শরীফের মসজিদগুলো সাহাবিদের সময় এবং পরবর্তীতে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ওয়ানের সময় পর করা হয়েছিল সম্প্রসারিত করা হয়েছিল কিন্তু এর বিশেষত্বের কারণ কি সাধারণভাবে এই অঞ্চলটি একটু জমি মাত্র পৃথিবীর অন্যান্য স্থানের মতো এটি একটি স্থান যেটা মরুভূমির মধ্যে অবস্থিত কিন্তু কিসের কারণে এই অসাধারণ হয়ে গেল। সাধারণভাবে এটা একটা মরুভূমি মাত্র আল্লাহ কুরআ বলছেন আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাধাই করেন এবং কাউকে অন্যের উপরে ভালো মন্দ উভয়ের মাঝখানে যা আছে সেগুলোকে আল্লাহ সুমতাল বাছাই করেন আল্লাহ সুহামতাল্লাহ সপ্তাহের সাতটি দিনকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যে শুক্রবারকে বাকি দিনগুলোর উপরে জুমার দিনকে আল্লাহ সুমতাল শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন একইভাবে আল্লাহ সারা বছরের সমস্ত দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল মাসগুলোকে তৈরি করেছেন এবং সমস্ত মাসের মধ্যে আল্লাহ রমাদানকে পবিত্র বরকতময় মাস বলে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহমাত বছরের দিনগুলোকে তৈরি করেছেন এবং দুল হিজার দশ দিনকে আল্লাহ সবচেয়ে বেশি ফজিরতপূর্ণ বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন একইভাবে সমস্ত রাতগুলোকে সৃষ্টি করেছেন। এবং রামাদানের দশকের করেছেন। এবং সমস্ত রাতের মধ্যে লসু মহাতলা লাইলাতুল কদরকে বিশেষ মর্যাদা দান করেছেন একইভাবে আলোসু মহাতলা এই সমস্ত পৃথিবীকে সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন এবং সেই জমিনের মধ্যে মক্কা মদিনা এবং বাইতুল মগদিসকে বিশেষত্ব দান করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন যেভাবে আল্লাহ সুহ সমগ্র মানব জাতির মধ্যে রাসুল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ দান করেছেন আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাছাই করেন সুতরাং সেই আল কাবা যে জায়গাটিতে অবস্থিত সেই স্থানটির বিশেষ কোনো চিহ্ন থাকা বা বিশেষ কোন আকার আকৃতি থাকা কিংবা বিশেষ কোন একটি বৃক্ষ অবস্থান করা এগুলোর প্রয়োজন নেই সেই স্থানটিকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য এই সমস্ত নিয়ম নীতির যে স্থানে অবস্থিত সেই স্থানটি পৃথিবী সৃষ্টির শুরু থেকে একটি পবিত্র স্থান ছিল ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাহিল্লাম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণে ব্যস্ত হলেন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন স্মরণ কর যখন ইব্রাহীম এবং ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল ইব্রাহিম আল্লাহ ইসমাইল আলাহাল্লামকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করার সময়ে আল্লাহ সুবাহর কাছে দোয়া করলেন আল্লাহাল্লাহ কুরআ উল্লেখ করছেন স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল রব্বানা তাকবাহ হে আমাদের রব আমাদের কাছ থেকে এই কাজকে তুমি গ্রহণ করো কবুল করে নাও ইন্নাকান্তিউল আলিম নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞানী ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে এই কাজটিকে কবুল করে নিন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোন কাজ করবো আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ মহামাদের এই কাজটিকে কবুল করে নেন গ্রহণ করে নেন অন্য সেই কাজের কোনালাম আরো বললেন হে আমাদের আমাদের রব উভয়কে তোমার আজ্ঞাবহ মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও অনুগত অন্তর্ভুক্ত করে দাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও একটি অনুগত দল মুসলিম সৃষ্টি করে দাও আমাদেরকে হজের রীতিনীতি মানসিক শিক্ষাদান করো এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি তবাকবুলকারী দয়ালু ইব্রাহিম আলু সাল্লাম আরো বললেন এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার বংশধত্বের জন্য আরো দোয়া করলেন তিনি বললেন হে আমাদের রব তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসুল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহকে সমূহকে করবেন এবং তাদেরকে কিতাব এবং হিকমাহ শিক্ষা দান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী হিকমতওয়ালা ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাহিল আলহাসাল্লাম যখন কাবাঘর নির্মাণ করলেন বাইতুল্লাহকে নির্মাণ করলেন সেই সময় তারা আলসু মহাতালার কাছে দোয়া করলেন প্রথমত তারা দোয়া করলেন যেন আলসুমাতালা তাদের এই কাজটিকে কবুল করে নেন একই সাথে তারা দোয়া করলেন যেন তারা আলোস মহাতালের কাছে মুসলিম হিসাবে থাকতে পারে আজ্ঞাবহ অনুগত থাকতে পারেন এবং সাথে সাথে তার বংশধূরদের জন্য ইব্রাহিম করেছেন যেন তারাও আজ্ঞাবহ অনুগত মুসলিম হয়ে থাকে একইভাবে ইব্রাহিম আরও দোয়া করেছেন তার বংশধূরদের মধ্য থেকে একজন নবীকে প্রেরণ করার জন্য কে ছিলেন সেই নবী তিনি হচ্ছেন মুহম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ ইব্রাহিম আল্লামের দোয়াকে কবুল করেছেন এবং ইব্রাহিম আলহ্লাম যে তিনটি বিষয় চেয়েছিলেন সেই নবীকে দেওয়ার জন্য আল্লাহ সেই তিনটি বিষয়কেও কবুল করেছেন তিনি লোকেদের নিকট আপনার আয়াত আপনার ইউ আল্লি মোহামুল কিতাবিক্মা তিনি তাদেরকে কিতাব এবং হিক্মা শিক্ষাদান করবেন জ্ঞান এবং হিক্মা শিক্ষা দিবেন এবং সেই হিকমা কি সেই হচ্ছে আল্লাহ রসুলের সুনাদ তার রেখে দেওয়া আদর্শ তিনি তাদেরকে পবিত্র এবং বিশুদ্ধ করবেন তাজকিয়া রসল সাল্লাম তিনি আমাদেরকে বিশুদ্ধ করবেন রাসলামের পদাঙ্ক অনুসরণ করা তার জীবনকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা জীবনীকে অনুসরণ করা এটা আমাদের জন্য শুদ্ধি অর্জনের পথ আমাদেরকে নিজেদের কাছ থেকে ত্রুটিমুক্ত বিশুদ্ধ করার পথ এটা হচ্ছে আল্লাহ রসুলামকে অনুসরণ করা কারণ আপনি যদি রাসুল্লাহামের জীবনের দিকে তার দাওয়ার দিকে লক্ষ্য করেন আপনি দেখতে পারবেন রাসুল্লাহাম তার দাওয়াতের কাজকে শুরু করেছেন এমন কিছু মানুষদের সাথে নিয়ে যাদের অন্তর ছিল পাথরের মতো কঠোর কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রসুল্লাম সেই মানুষগুলোকে এমনভাবে সংশোধিত করলেন এমনভাবে তাদেরকে বিশুদ্ধ করলেন তারা হয়ে গেল পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত বসবাসকারী সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি সাহাবারা সাহাবারহ আল্লাহ ইব্রাহিমের দোয়াকে কবুল করেছেন এবং তার দোয়া কবুল করে তিনি প্রেরণ করেছেন এবং তারা ইব্রাহিম আমরা ইব্রাহিম আলাই আলোচনা শেষ করব তার কিছু গুণাবলীর কথা উল্লেখ করে ইব্রাহিম আলাহিস্লাম তিনি ছিলেন উলুল আজম মিনার রসুল আজম এর অন্তর্ভুক্ত রাসুলদের মধ্যে যারা পাঁচজন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম সেই পাঁচজন হচ্ছেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ইব্রাহিম আলাহাম ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ সমগ্র কুরআনে তিয়াত্তর বার ভিন্ন স্থানে প্রতিষ্টি সুরাতে আল্লাহ উল্লেখ করেছেন ইব্রাহিম আলাই হচ্ছেন সেই ব্যক্তি যাকে বলে সম্বোধন করেছেন জীবন অতিক্রম করেছেন সবসময় হিজরত করেছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছুকাল তিনি ইরাকে থেকেছেন এরপর হাররান বাইতুল মিশর এমনকি মক্কাতেও একাধিকবার তিনি ভ্রমণ করেছেন সফর করেছেন এবং এই সবগুলো সফর বেশ কঠিন পরিস্থিতিতে আগে করতে হয়েছে সাথে কোনো মুমিন বিশ্বাসী ছাড়াই তার জন্মভূমি থেকে তাকে চলে যেতে হয়েছে সাথে ছিল তার ভাতিজা তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন বিভিন্ন দেশ বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন কিন্তু তার সাথে কোন সাথী বা সহচর অনুগামী কেউ ছিল না এ কারণেই আল্লাহ সুমতা ইব্রাহিম আলিয়াকে বলছেন আমি তোমার বন্ধু এই দুনিয়ার কোন বন্ধুর তোমার প্রয়োজন নেই আমি তোমার বন্ধু এছাড়াও আমরা দেখতে পাই আল্লাহ ইব্রাহিম ধৈর্য ধারণ করো এবং তাদের সাথে থাকো যারা দিনে এবং রাতে আল্লাহকে স্মরণ করে আল্লাহ এখানে রাসুল সাল্লা ইমানদারদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন নৌ যখন তার জাতির লোকেরা এসে বলেছিল এই সমস্ত দুর্বল লোকেদেরকে ছেড়ে দাও তাদের সঙ্গ ত্যাগ করো মুমিনদের সঙ্গ ত্যাগ করো ছেড়ে দাও তখন নুহাল্লাম জবাব দিয়েছিলেন না এরা হচ্ছে বিশ্বাসী ইমানদার এবং এরা আমার সাথে আছে এবং আমিও তাদের সাথে রয়েছে। আমি তাদের সাথেই থাকবো প্রত্যেক নবীদের সাথে ইমানদার ব্যক্তিরা ছিল এবং আলস মোহামাত তাদেরকেও বলেছেন সেই ইমানদার ব্যক্তিদের সাথে থাকার জন্য এর কারণ হচ্ছে এক ইমানি পরিবেশ ইমানি পরিবেশ এটা খুবই প্রয়োজন আমাদের চারপাশে একটি ইমানি পরিবেশ থাকা প্রয়োজন এটা আমাদের ইমানকে শক্তিশালী করে মানুষের জন্য একা বসবাস করাটা খুবই কঠিন একটি বিষয় আমাদের সব সময় এমন সাপোর্ট প্রয়োজন যা আমাদের ইমানকে শক্তিশালী করবে এ কারণে আমরা দেখতে পাই এমনকি রসুলকে আল্লাহ আদেশ করছেন ইমানদার বান্দাদের সাথে থাকার জন্য নু আলাইকে আল্লাহ বলছেন ইমানদার বান্দাদের সাথে থাকার জন্য হুদ আলাহিস্লাম এভাবে আমরা দেখতে পাইসাল্লাম মুসালসাল্লাম প্রত্যেকের কথাই আল্লাহ এভাবে কোরআন উল্লেখ করেছেন ইব্রাহিম সালাম তিনি হচ্ছেন ব্যতিক্রম প্রথমত তিনি একাকি ছিলেন এবং সারা জীবন বিভিন্ন জায়গায় ক্রমাগত তিনি স্থান পরিবর্তন করেছেন হিজরত করেছেন এবং যে সমস্ত জায়গায় তিনি যেতেন সেখানে কেবলমাত্র তিনি একাই একজন ইমানদার ব্যক্তি ছিলেন বিশ্বাসী ছিলেন যেমন আমরা দেখতে পাই মিশর সফরকালে তিনি তার স্ত্রী সারাহকে বলছেন এই মুহূর্তে তুমি এবং আমি কেবল মাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন যখন তিনি ইরাকের মানুষকে দাওয়াত দিয়েছেন সেখানে লুত সালাম ছাড়া আর কি ইমানদার ছিল এ কারণে আল্লাহ সুবাহ কুরআনে ইব্রাহিম একটি নাম এমন একটি উপাধি প্রদান করেছেন যা আর কাউকে দেননি। কানা উম্মাহ। ইব্রাহিম আল্লাহ নিজেই একটি উম্মাহ ছিলেন নিজেই একটি জাতি সমতুল্য আল্লাহ সুবাহ বলছেন কানা উম্মাহ। ইব্রাহিম আল্লাহ ছিলেন একটি জাতি সমতুল্য আল্লাহ আরো বলছেন কান ইতালেনব্রাহিম একটি অবস্থায় থাকতেন যখন তার মধ্যে খুশু এবং আল্লাহর প্রতি বিনয় একাগ্রতাবোধ কৃতজ্ঞতা বোধ জাগ্রত অবস্থায় থাকত আল্লাহমতাল্লাহ তার সম্পর্কে আরো বলেছেন হানিফ তিনি সমস্ত সকল প্রকারের শির্ক থেকে দূরে থাকতেন তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম পরিবেশ সবাই থাকতেন এবং বিচক্ষণতা ইব্রাহিম আল্লাহ সব ধরনের পরীক্ষায় কৃতকার্য হয়েছেন আল্লাহাল বলেছেন আল্লাহ ইব্রাহিম আলাহাল্লামকে বিভিন্ন কাজের মাধ্যমে পরীক্ষা করেছেন আল্লাহ কুরআনে বলছেন তিনি সবগুলোতে পূর্ণ করে দিলেন সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আল্লাহাল কৃতকার্য হয়েছেন আল্লাহ কুরআ ইব্রাহিম সবগুলো পরীক্ষায় কৃতকার্য হয়েছে সফল হয়েছে আল্লাহ ইব্রাহিম আলাহামের কাছ থেকে যা কিছু চেয়েছিলেন তিনি সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন ইব্রাহিম আরও বলেছেন আমি তোমাকে মানবজাতির নেতা বানাবো ইব্রাহিম আলাহাম এমন একজন ব্যক্তি তিনি হবেন সমস্ত মানবজাতির জাতির জন্য অনুসরণীয় আল্লাহ ইব্রাহিম আলাইকে সংরক্ষণ করলাম আমি তার পরের সকল নবীকে তার বংশে প্রেরণ করবো আল্লাহ পরবর্তীতে সমস্ত আম্বিয়া এবং রাসুল যারা ইব্রাহিম আলাহ সাল্লামের পরবর্তীতে এসেছেন তারা সকলেই ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর এ কারণে আমরা ইব্রাহিম আলাহাল্লাম কে থাকি তিনি হচ্ছেন আবুল আম্বিয়া নবীদের পিতা এটাই ছিল সাইদিন ইব্রাহিম আলাহালামের আলোচনা পরবর্তী আলোচনায় আমরা চলে যাবো সাইদিনের দিকে